আল্লাহ তালার নিয়ামত দিনের এই নবুয় দিনের দিনের জন্য কাজ করার তৌফিক দান যাদেরকে আল্লাহ পছন্দ নেন এবং এই দিনের কাজ কর্মওয়ালা লোকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন কারা আমি আই কেরাম আমি আই আল্লাহ তালা পছন্দ করেছেন নাকি মানুষের ভোট দিয়ে নির্বাচিত করেছে الله تعالى شمپنا اختیار شكوة الله تعالى قال إِنَّ اللَّهَ اصطَفَى آدَمَ وَنُوحَ وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ الله تعالى باسائي قرنية آدم علیہ السلام کے نوح علیہ السلام کے ابن إبراهيم علیہ السلام کے عمران علیہ السلام کے شمس تو بشو باشیر اوپار تادر کے پسند کرنية چھن باسائي قرنية چھن আদম আল্লাহ সাল্লামকে কীভাবে বাসাই করেছেন আমরা জানি আল্লাহ আল্লাহলা তাকে সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেন নিজের হাতে তাকে গড়ে তোলেন এবং আল্লাহর কাছ থেকে তিনি প্রথম নবী হিসাবে তিনি নিয়োজিত হন আল্লাহর সঙ্গে তার দিনের এই রেসাল তিনি পান তবে তার কোনো উন্মত ছিল না নিজের জ্ঞাতিগোষ্ঠী ছাড়া নিজের পরিবার বাইরে কোনো কিছু ছিল না তাকে বাসাই করেছেন অর্থ এই যে ফেরতাদের মধ্যে অনেক জালিল আজিমুসান ফেরস্তা আছেন উঁচু দরদার যাদের মর্তবা আছে কিন্তু আল্লাহ নবী হওয়ার জন্য আল্লাহ তালা মানুষকেই পছন্দ করলেন যাদের শান ফেরস তাদের ঊর্ধ্বে হয়ে যাবে সেজন্য আল্লাহ আদম আজম সালাম একজন মানুষকে এই মর্যাদা মর্তবা দিয়েছেন নবুয়ত পাওয়ার মতো এরপরে আসে ওনার পরে নবী হিসাবে এখানে আল্লাহ তাল উল্লেখ করেছে নু সালাম। কারণ তিনি হচ্ছেন সর্বপ্রথম নবী যার উম্মত ছিল আদম আলাহিসাল্লামের নিজের পরিবার ছাড়া আর কোনো বাইরের উন্ম্মত ছিল না দাওয়াতি কাজ করার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার হয়নি মা বাবার ঘরের সন্তান আজ যাদের হয়েছে তাদেরকে তিনি দিনই তালাম দিয়েছেন নব্বতির ডিউটি এখানেই শেষ দাই ইল্লাহ নবী ইল আল্লাহ হিসাবে বাইরে কোনো দায়িত্ব পালন করতে হয়নি সর্বপ্রথম এই দায়িত্ব পালন করতে হয়েছে কাকে নুয়ালামকে কারণ নুয়া আলাহাম হচ্ছেন আরদ হিসাবে একটা শরীয়তের ফরমান দিয়ে ফরমালি উমরাতের মধ্যে দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ তালা নুয়া আলাহামকে এ দায়িত্ব দিয়েছেন কারণ ওনার সময় দাওয়াতি কাজ করতে হয়েছে এই জন্যে ব্যাপক সংখ্যক মানুষ সেরিকের মধ্যে লিপ্ত হয়েছে সুরান্ন তাদের কাহিনী আছে কিভাবে আল্লাহ রব আলিনের এবাদতকে বাদ দিয়ে নুহা আলাইস্লাম এর সময় লোকেরা বিভিন্ন রকমের অলি আউলিয়াদের ইবাদত করত ইয়াগুস নাসরা এদের কথা এসেছে যে এই সমস্ত ইয়াগুস ইয়াউক নাস এরকম যে কথাগুলো আসছে এগুলো কে এগুলো মুফাসির কেরাম বলেছেন সময় তারা খুব বড় আউলিয়া ছিলেন আল্লাহ তালার খাঁটি বান্দা ছিলেন তাদের কবর কেন্দ্রিক তাদের মাজার কেন্দ্রিক তাদের ছবি বানিয়ে শান্ত দিল যে এই সমস্ত বুজুগ যেগুলা শুয়ে আছে এরা তোমাদেরকে অনেক কিছু দিতে পারবে এদের কাছে চাও এদের তরিকায় আল্লাহর কাছে যাও আল্লাহ তালার কাছে সোজা সুয সরাসরি যাওয়া যায় না কি এইভাবে করে ধোকা দিয়ে দিয়ে দিয়ে উসিলা থেকে শুরু করে আশ্রয় করে সেরেকের দিকে নিয়ে গেছে এটা হল সেরিকের সংক্ষিপ্ত ইতিহাস পৃথিবীতে সেরেক মূর্তি পূজা হঠাৎ করে আসেনি প্রথমে এসেছে অলিয়াও আউলিয়াদের সার নিয়ে বারাবারি করতে গিয়ে তাদের কবর নিয়ে বারাবারি করতে গিয়ে পৃথিবীতে সেরেকের প্রচলন বেশি করে এসেছে যেটা আজকেও মুসলিম উম্মতের মধ্যে কয়জন মূর্তি বানাইয়ে পূজা করে কিন্তু সেরেক কোন জায়গায় হয় কবর আর মাজার কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক অলিয়াউলিয়া কেন্দ্রিক চলে যায় মানুষ আলাহাম ছিলেন এসেছিলেন ওই সমস্ত মৃত্যুর পরে তাদেরকে দাওয়া দিতে এসেছিলেন এই এই কাজ করার জন্য আল্লাহ তালা নুহা বাসাই করেছেন তারপর ইব্রাহিম আলাহালাম এবং তার বংশধর বিশাল একটা গ্যাপ হওয়ার পরে আরো শ্রেষ্ঠ নবী একজন যিনি আসেন তিনি হচ্ছেন इब्राहिम आलिस्लत मूर्ति पूज के घर जन्म ग्रहण कर आल्ला चाले मोकबिल नमरूद तरह सर्वशक्ति नियोग करल को जमाना छा जने तला तफी कथा बला बिल शक्ति शुद्ध सालाम कर सब जगह त সমস্ত বাতিল সত্যি দিনের আগমনকে কখনই বরদাস্ত করতে পারে না দিন তাদের জন্য দুঃশন হয়ে যায় ইব্রাহিম আল্লাহলামকে জ্বালানের জন্য কত বিশাল আগুনের কুণ্ডলি তৈরি করলো নিক্ষেপ করে দিল কিন্তু আল্লাহ তালা তাকে কিভাবে রক্ষা করলেন কলনাইয়া না রুকুনি বারদাম সালামান আলা ইব্রাহিম আমি আগুনকে বলে দিলাম হ্যাঁ আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও এভাবে ইব্রাহিম আল্লাহলাম একলানন আলা ইব্রাহিম ইব্রাহিম আলাহালের বংশে আল্লাহ সব নবী পরবর্তী পর্যায় ওনার বংশ থেকেই এসেছে এই জন্য ওনার টাইটেল হচ্ছে আবুল আমা নবীদের বাবা ওনার সন্তান কে ইসাহ আরেকজনকে ইসমাইল ইসমাইল আলাইস্লামের সিলসিলায় মোহাম্মদ সাল্লাহ সালাম একজনই নবী কিন্তু তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী খাতমোর নাম ও ওসঈদমুর সালিম আর ইসহাক আলাহামের সিলসিলায় সে নবী তারপরে নাতি নবী নাতিকে ইয়াকুব আলাই তার অপর নাম ইসরা তার সন্তান ইউসুফ আলহাম এরপরে এই সিলসিলার মধ্যে আরো অনেক মুসা আলাইসাল্লাম দাউদ আলাইসালাম সামায়ন আলাইসাল্লাম শুরু করে বহু নবী পরবর্তী পর্যায়ে এই সিলসিলায় এসেছে সেই সিলসিলার অংশ ধরেই আবার সাব সিলসিলা তার ব্রাঞ্চ হচ্ছে আল ওমরানের গোষ্ঠী ইমরান আলহ ইসলাম এখন এই আল ইমরান যে ইমরানের গোষ্ঠী এ ইমরান কে ইমাম ইবনে কহি রহমতুল্লাহ আলী বলেন ওয়াল মুরাদান হ্যা দাহা ওয়ালিয়াম পিতা পিতাকে বোঝানো হয়েছে মরিয়াম আলাহালামের পিতা তিনি হচ্ছেন এ মারিয়ামকে উম উসা ঈসা আলাহালামের মা ওনারাও এই আল ইব্রাহিমের কিন্তু ইমরানকে আল্লাহ তালা আরো এত সম্মানিত করলেন তার ঘরে যে মেয়েটি এসেছে মারিয়াম আল এসলাম তিনি অসাধারণ ব্যক্তিত্ব আল্লাহ তালার এক করা এক বান্দি যার ঘরে আল্লাহ তালা ওনার এই মেয়ের ঘরে সন্তান দিয়েছেন পিতা ছাড়া সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তালার একটি বিরাট আলামত হিসেবে ক্ষমতার তিনি যে পিতা ছাড়া তৈরি করতে পারেন এই বিশাল মর্যাদা আল্লা তালা দেখালেন এই জন্য ইমরান আল ইসলাম কে আল্লাহ তালা এই সম্মান দিয়েছেন যে তার কন্যা সন্তান এত মর্যাদার অধিকারী হয়েছে আল ইমরান বলতে এই ইমরান আল ইসলাম হচ্ছেন হজরত মারহিম আলাইস্লামের পিতা তো ফাইস আল ইসলাম মিনজুরত ইব্রাহিম তিনি ইব্রাহিম আলাহামের বংশ ঠিকই কিন্তু ওনার পিতাকে আল্লাহ তালা আলাদা করে উল্লেখ করেছেন তাকে আল্লাহ আর সম্মানিত করলেন ঈসা আলাহাম কারণ এই যে আল্লাহ তালা বাসাই করেছেন তো ওনাদেরকে বাসাই করেছেন এটা দ্বারা আমাদের জন্য লেসন কি আছে লেসন হচ্ছে যে এই দিনের কাজ করার জন্যে কাদেরকে বাসাই করবেন কাদেরকে তৌফিক দিবেন এই ইয়ারটা আল্লাহ করেন তাদের এই সম্মানের স্বীকৃতি দেওয়া তাদের প্রতি মহব্বত পোষণ করা তাদের তরিকায় চলতে পারা এরা যারা গ্রহণ করে তাদের জন্য মনে আগ্রহ থাকে এরা বড় সৌভাগ্যের অধিকারী তাদেরকে এরকম মহব্বত করা সম্মান করা এই আম্বিআ কেরাম সাহাবাই কেরাম আলেবাঈদ এরাই তো আমাদের আদর্শ হবে এদেরকে আমরা মহব্বত করব এদেরকে কথাই আমরা আলোচনা করব আমাদের ছেলে মেয়েদের তো ঘরে বারে পরিবারে শিখাবো নাকি অমুক নেতা তমুক নেতা তার আদর্শ মুসলিম উম্মার জন্য আদর্শ কারা হবে এই যে এই সিলসিরা আমি রাম সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল তো রসুল কান আলাকুম ফির হাসান নবীর মেদের সর্বশ্রেষ্ঠ আদর্শ রয়েছে এত বড় আদর্শ বাদ দিয়ে অমুক লোক তার আদর্শ পালন করতে চায় তার আদর্শ নিয়েসলমান এত সুন্দর আদর্শ রেখে দিয়ে কোথায় গিয়ে আদর্শ খুঁজে এত দুর্ভাগ্য মুসলিম এর সাথে সাথে আরেকটা যেটা আসে দিনের কাজ করা দিনের জন্য এলেম শিখা শিখানো আমল করা মানুষকে এই পথে নিয়ে আসা এই কাজগুলি তো আমি কেরম করেছেন তো মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কাজ হচ্ছে নবীদের পথে চলা এই পথ যারা বর্জন করে নবীদের পথে না কার পথ চলে আসে সচেতনের পথ চলে আসে আদম আলা পথ ছিল আর শয়তানের পথ ছিল শয়তানের পথ শানের ইয়ে হচ্ছে পরিণাম হচ্ছে জাহান্নাম আর আদম আলা পরিণত হবে জান্নাতিলা এই ধারা আদম আলাহিস থেকে সমস্ত নবীদের মাধ্যমে আখের নবুয়তের মাধ্যমে সারা দুনিয়া চলতে থাকবে আমরাও যদি জান্নাত পেতে চাই তাহলে নবীদের পথেই চলতে হবে আর নবীদের পথ বাধি অন্য কোন পথে চললে সেটা শয়তানের পথ আর যাহার নাম তার নিশ্চিত ঠিকানা আল্লাহ আপনি চলার জন্য লোকদের কিন্তু আল্লাহ তালা পছন্দ করবেন বাসাই করবেন এটা আল্লাহ তালা স্যাংশন লাগবে আল্লাহ তালা স্যাংশনটা আল্লাহ করবেন কিন্তু আমাদের দরখাস্ত দেওয়ার দরকার আছে কিনা আছে আমাদের দরখাস্ত দেওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন যে তোমার জন্য তোমার পরিবারের জন্য দরখাস্ত দাও আল্লাহর কাছে যেন তোমাদের কি কাজের জন্য কবুল করে সেটা দেওয়াটা কি রব্বানা মিন আল্লাহ আমাদেরকে এমন সন্তান সন্ততি স্ত্রী স্বামী পরিবার দান করেন যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায় এবং আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দেন মুতাকিদের ইমাম বানাই একটি সবাই ইমামতে করবে নাকি সেটাও না আবার আরটি মেইন আরেকটি হচ্ছে নেতৃত্ব দান করা তো সবাই নেতা হওয়া লাগবে নাকি নেতা হওয়ার জন্য ইসলামিক কাজে নেতা হওয়ার জন্য খুব প্রতিযোগিতা চালাতে হবে নাকি এখানে ইমাম বলতে সামনের কাতারে রাখেন সামনের দিকে রাখেন পিছনে পড়ে থাকতে চাই না আল্লাহ দিনের কাজে অগ্রগামী থাকতে চাই এটাই বোঝানো হয়েছে তো সন্তান সন্ততি হওয়া স্ত্রী বা সন্তান আর মা বাবা পাঁচজন এসেছেন আলহামদুল্লাহ আমি দেখতে পেলাম তাদের মধ্যে চমৎকার দিনদারি আছে এই দেশে পরিবেশে জন্ম হয়েছে আমি যেখানে লেখাপড়া করেছি তাদের লেবাস পোশাক পর্দা পুশিদা দেখে অভিভিত হয়ে গেলাম সুহান আল্লাহ আমি তাদেরকে বললাম বাচ্চাগুলোকে বললাম যে তোমাদের দিনদারি দেখে আমার দিনটা তৃপ্ত হয়ে গেল সুভান আল্লাহ কতবার নিয়ামত পিতা মাতাকে বললাম তাদের জিজ্ঞেস করলাম তোমরা এই দিনদারিতে কিভাবে আসলে এত সুন্দর দিনদারি তোমাদের কেমনে হলো বলে যে আমাদের আব্বা মা আমাদেরকে গাইড করেছেন বলে যে তোমাদের আব্বা মামা তোমাদের জন্য নিয়ামত আর পিতা বললাম এই সন্তানগুলো আপনার জন্য আপনাদের জন্য নিয়ামত আল্লাহ তালা আমাদের সবাই সন্তান সন্ত্রী দিনদার বানিয়ে দিন এই আমাদের সবাইকে এই দরখাস্ত দিতে হবে যে আল্লাহ এই নবীদের পথে আমাদেরকে চলা আপনি মঞ্জুর করে দেন তারপরে আল্লাহ তালা ইমরান আল ইসলামের আসল কাহিনী বলছেন ওই সময় কথা মনে করুন যখন ইমরান এর স্ত্রী ইমরা তো ইমরান ইমরানের স্ত্রী বলল হেরব আমার প্যাটে যে সন্তান এসেছে বা আমার প্যাটে যে সন্তান আছে তিনি গর্ভবতী হওয়ার পরে বললেন এই সন্তানকে আমি নাদার করেছি মানত করেছি যে আমি তাকে আপনার রাস্তায় এবাদত করার জন্য মুক্ত করে দেব বাকফ করে দেব আল্লাহ আপনি আমার এই নাদারকে আমার এই মানতকে কবুল করুন ইন্নাকান্তিউল আলীম আপনি নিশ্চয়ই সবকিছু শুনেন এবং সব কিছু জানেন ইমরাত ইমরান হিয়া উম্ম মারিয়াম আলহিম মরিয়াম আলাহিসের মা আল্লাহ তালা কাছে এই দরখাস্ত দিলেন তিনি ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুজ তার নাম হিসাবে ঐতিহাসিকভাবে এসেছে এবং তিনি আসলে ছিলেন বন্ধা নারী তার সন্তান হতো না হয়নি বহুদিন হয়ে গেছে সন্তান নেই খুব দিনদার তিনিও দিনদার তার স্বামীও দিনদার তার স্বামী মাকদাসের স্বামীদের ইমাম এবং এই দিনদার ফ্যামিলিটি সন্তান নাই কিন্তু মনে সন্তানের খুব আগ্রহ একদিন এই ইমরানের স্ত্রী দেখলেন ত এরান ইয়াজুকুফার খা একটা পাখি তার বাসায় পাখির বাচ্চাকে মুখ দিয়ে খাবার এনে খাবার খাওয়াচ্ছে মা বাচ্চাদেরকে খাবার দিচ্ছে তো মায়ের এই যে সন্তানের প্রতি আদর এবং প্রতিপালনের এই সুন্দর সিস্টেম দেখে নিজের সন্তান পাওয়ার আগ্রহ আরো বেড়ে গেল ফেস্তাহাতিল মনে খুব আগ্রহ আস যে আল্লাহ আমার যদি সন্তান আপনি দিতেন আল্লাহ তালাহ কাছে তিনি খুব দোয়া করলেন তার দোয়া কবুল করে ফেললেন এবং তিনি করলেন তিনি সন্তান সম্ভব হয়ে গেলেন গর্ব করলেন। ধারণ করা অবস্থাতেই তিনি আল্লাহ তাল্লা কাছে দোয়া করলেন মানত করলেন যে আল্লাহ আপনি যখন মেহেরবানি করে দিয়েছেন অথবা যদি মানতের আকারে হয়ে থাকে তার আগেই তিনি যে আল্লাহ আপনি যদি দান করেন তাহলে এই সন্তানকে আমি এবাদতের জন্য বক্ফ করে দেব তিনি এই দোয়া করলেন এবাদতের জন্য তাকে ফ্রি করে দেব তার কোন দুনিয়ার জিম্মাদারি করতে হবে না এই ধরনের সারা দিন আলার ইবাদতে থাকবে এরকম কোন সিস্টেম ওই জামানায় ছিল যদিও আমাদের আখেরি জামানায় এই শরীয়তের মধ্যে নবী করিম সাল্লি সাল্লামের পক্ষ থেকে এমন কোন নির্দেশিকা আমরা পাই না যে এরকম ভাবে কোনো লোককে এবার জন্য ওয়াকফ করে দিতে হবে কিন্তু শরীয়তের মধ্যে কোনো জামানায় কোন ক্ষেত্রে আগের জামানায় আল্লাহ এগুলো কনসিডার করেছেন অ্যালাউড ছিল সেই হিসাবে তিনি এই দোয়া করেছেন এবং তিনি যে দোয়া করলেন করে বললেন যে আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করেন আর শেষে দিয়ে বললেন ইন্না কান্তা সামিউর আলিম আপনি ভালো করে শুনেন আপনি সব কিছু জানেন তো এই কথা বলার অর্থ কি যে আপনি শুনেন আমি কি কে কি দোয়া করে এগুলো তো আপনি শুনেন আর কে কতটুকুন এখলাসের সাথে দোয়া করে সত্যবাদী কথা এবং দোয়া এবং আমলে এটাও আপনি ভালো করে জানেন আপনি যেহেতু আমার দোয়া শুনেছেন আপনি আমার মনের অবস্থা জানেন আল্লাহ কতটুকুন সিনসিয়ারলি এখলাসের সাথে আমি চাচ্ছি সেটাও আপনি জানেন সেই হিসাবে আল্লাহ আমি অন্তর দিয়েই বলছি যে আমি এই সন্তানকে আপনার জন্য অক্ফ করে দেব আপনি কবুল করেন ভালো কথা তিনি সন্তান জন্ম হওয়ার অপেক্ষায় আছেন যখন সন্তান জন্ম হওয়া হয়ে গেল তিনি মনে করেছিলেন যেহেতু তিনি আল্লাহর ইবাদতের জন্য মসজিদে এতে কাপ করবে থাকবে ওয়াকফ করে দিবেন অবশ্যই এটা ছেলেই হবে কারণ একটা মেয়ে মানুষকে মসজিদে এভাবে রেখে দেওয়া এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না তা ওনা ধারণা ছিল অবশ্যই তাহলে ছেলে হবে ফালাম্মা যখন কন্যা সন্তান প্রসব করে বসলেন তিনি এই জন্য বলছেন যে আল্লাহ জানেন না আল্লাহকে তিনি ইনফরমেশন দিচ্ছেন এই নয় যে আল্লাহ আমি যে নিয়ত করলাম সেটার সঙ্গে এখানে এটা খাপ খাওয়াই কেমনে এটা তো আমি প্রবলেমে পড়ে গেলাম আমার ওয়াদা আমার এই মানত ঠিক থাকবে কেমনি এখন তো আল্লাহ তালা জবাব দিচ্ছেন তাকে আল্লাহ তো ভালো করেই জানেন সে কি সন্তান করল আল্লাহ ভালো করেই জানেন আর সে কি দোয়া করে তাও আল্লাহ ভালো করে জানেন মারিয়াম বা মনে রেখো এই যে মেয়েকে দিয়েছি কন্যা তোমাকে দিয়েছি কোন পুরুষ তার মত হবে না এমন এক এক দিয়েছি কিসের কাছেও যেতে না আল্লাহ অপূর্ব মর্যাদা দান করবেন তার মানি যার প্যার থেকে আল্লাহর কুদরতের নমুনা আসবে পিতা সারা বাচ্চা হয়ে যাবে হিসা আল্লাহিসাম আসবেন এটা কি কোন পুরুষের পক্ষে সম্ভব সন্তান নিয়ে আসা না এটা মেয়ের পক্ষেই সম্ভব আল্লাহ তার জন্য কি মোকাদ্দ করে রেখেছেন কি পরিকল্পনা আল্লাহ তালার আছে। কোন পক্ষে এটা সম্ভব হবে না তার এত সান হবে আল্লাহ তালার কাছে। আর শুধু তাই নয় আল্লাহ তালা বলেন আমি নামও রেখে দিলাম সরি মরিমা আলাইসালামী মারিয়াম আল্লাহ আমি তার নাম রেখে দিলাম মারিয়াম এবং তার শয়তান থেকে অভিশপ্ত শতান থেকে যে আল্লাহ আমার এই সন্তান যে মরিয়াম হল এবং তার সন্তান সন্ততি আসলে আপনি তাদের উভয়কে শয়তানের টাচ থেকে আপনি প্রটেকশন দেবেন হেফাজত রাখবেন আমি আপনার কাছে তাদেরকে প্রোটেকশনের আবেদন করছি আল্লাহ তালা তার এই দরখাস্ত কবুল করেছেন ফেসেজাব আল্লাহ আল্লাহ তার এই দরখাস্ত কবুল করেছেন মারিয়াম যখন জন্ম হয়েছে শয়তান তাকে টাচ করতে পারেনি। ঈশা আলসালাম যখন জন্ম হয়েছে তাকেও টাচ করতে পারেনি এ ব্যাপারে একটা হাদিস বাচ্চা জন্মগ্রহণ করলে মায়ের প্যার থেকে আসলেই কি করে চিৎকার করে তাই না কোন বাড়িতে বাচ্চা হয় গেলে পাশের বাড়িতে কয়েক বাড়িতে খবর হয়ে যায় কারণ ওই যে বাচ্চা দুনিয়া থেকে এসে চিৎকার শুরু করে দিয়েছে চিৎকার করার কারণ কি বিভিন্ন কারণ থাকতে পারে প্যাটের ভিতরে এরকম গরম ছিল বাইরে কিছু ঠান্ডা ওয়েদারের বাস কম আছে কমফর্টে শুয়েছিল বাইরে দুনিয়া উল্টা পাল্টা মানে হচ্ছে তার মধ্যে আরো বড় আছে আরো একটা পরবর্তী যে যখন কোনো মানব সন্তান ভূমিষ্ঠ হয় যখনই কোনো মানব শিশুর জন্ম হয় তখনই করে আর ওই টাচটা পেয়েই এরকম একটা টাচ করে যখন শতান একটু ব্যথা পায় আর ওই টাচটার কারণেই শয়তান লাফেই উঠে চিৎকার করে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক রকম থাকতে পারে ডাক্তাররা বলতে পারে যে মায়ের পেটে খুব কমফোর্টেবল ছিল বাইরে এসে ঠান্ডা লেগে গেছে তার একজনকে লাগিয়ে দেয় কারিন সে কারিন এসে তাকে টাচ করে যে তোমার সঙ্গে আজকে থেকে আমার সম্পর্ক জিন শয়তান কারিন সারা জীবন তাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মনের ভিতরে আসে যে এই জিন কারিন এটাকে তার পিছনে লাগিয়ে দেওয়া থাকে একটা শয়তানের মানে কারিন মানে সঙ্গী যেভাবে আমাদের মারিয়ামের মায়ের দোয়ার কারণে আল্লাহ তালা মারিয়ামকে শয়তানের টাস থেকে হেফাজত করেছেন রসির বলেছে ইল্লা মারিয়াম মারিয়ামকে টাস করতে পারেনি শয়তান তার সন্তান ঈশা আলাহাম কেউ টাচ করতে পারেনি তার এই দোয়াকে আল্লাহ কবুল করে ফেলেছে মারিম সালামের আরেকটা হাদিসে এসেছে ওই অন্য অন্যতরীকে এসেছে মামিনাউল মাউলুদিন ইল্লা ওয়াকাদ আসার ইল্লা ঈসা মানে মারিয়াম অমারিয়াম যখনই কোন সন্তান প্রসব হয় সন্তান হয় তখন শয়তান তাকে আসলে চিপা দেওয়া চিপার মত হাত দিয়ে এরকম করা একটু সেটা একটা চিপা দেয় অথবা দুইটা চিপা দেয় সব মানুষকেই তবে ঈশা এবং তার মাকে দিতে সক্ষম হয়নি তারপর নবী করিম সাল্লা এই আয়াতটি তার করলেন আমি আপনার এই কারণে আল্লাহ তালা তাদেরকে শয়তানকে এরকম চিপা দেওয়ার জন্য কোন সুযোগ তারা পায়নি মরিয়াম আল ইসলামের জন্ম হয়ে গেল এখন আস্তে তিনি বড় হচ্ছেন হাসান আল্লাহ কবুল করে ফেললেন মায়ের দোয়া এবং দরখাস্তের কারণে কবুল হয়ে গেল সন্তান আল্লাহর কাছে নাবাতান আমা আর এই সন্তানটা খুব সুন্দর করে বেড়ে উঠতে থাকলো নবাতা খুব সুন্দর করে সন্তান বড় হতে থাকলো শারীরিকভাবে হৃষ্ট পুষ্ট দেখতে শুনতে সবকিছু মানানসই আলহামদুলিল্লাহ সুন্দর করে গ্রহ হইতে থাকল কবুল হাসান আল্লাহ তালা তৌফিক দিলে সন্তানগুলো সুন্দর করে বেড়ে উঠে তাই না আবার যদি একটু অসুখ বিসুখ হয়ে যায় কোন ডিফিকাল্টি চলে আসে ঠিক মতো গ্রোথ হয় না এটা পিতা মাতার জন্য কনসারনের কারণ হয়ে যায় আল্লাহ তালা যখন সুন্দর করে গড়ে তেলে সন্তান যখন বড় হয় কত সুন্দর লাগে মা অন্তরটা জুড়িয়ে যা। কফিলের কালাতে থাকে কফিল মানে গ্যারান্টর স্পন্সর যিনি ভিসা দিয়ে নিয়ে আসেন এটা একটি সীমিত অর্থে এই কফিল কিন্তু এখানে কফিল বোঝানো হয়েছে জিম্মাদার পরিপূর্ণ দেখভাল করা লুক আফটার করার জন্য যে দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন সালাম কারণ এই সন্তানকে আল্লাহ ঘরে রাখা হবে এখানে মা আসতে পারবে না একটু বড় হওয়ার পরে আর কি এখানে তার দেখাশোনার দায়িত্ব দিতে হবে একজন ভালো মানুষকে দেখেন বুড়ো বয়সে ইমরান এর স্ত্রীর সন্তানটা পেলেন আর আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন্লাহ কি পরিমাণ হিম্মত থাকলে মানুষের কাজ করতে পারে আল্লাহর সঙ্গে কি পরিমাণ মজবুত থাকলে এমন কাজ করতে পারে ঠিক আছে আর মারিয়াম আলাহ সাল্লাম আল্লাহ তালা ইবাদত করতে থাকলে এমন ভাবে তিনি লাইল এবং সিয়ামুল নাহার থেকে শুরু করে তিনি সমস্ত এবাদতে একদম দিন রাত কাটাচ্ছেন যখন তত রকম রেস্ট নেওয়া দরকার রেস্ট নিয়ে বাকি সময়টা শুধু আল্লাহ এবাদতের কাজে তিনি লিপ্ত আছেন এ বাদ করতে করতে তিনি আল্লাহর এত নৈকট্য অর্জন করলেন কুল্লামা মানে তার জন্য নির্মিত কক্ষ তার রুম তার কামরায় জাকারিয়ে যখন দেখবাল করতে আসতেন যে তার সামনে অনেক রেজেক রয়েছে তিনি কিছু খাবার দাবার নিয়ে আসেন দেখেন যে অন্য খাবার এখন তার কাছে আছে কি খাবার আপনার গরমের কালের ফুট শীতকালে পাওয়া যাচ্ছে শীতকালের ফ্রুট ফল গরমকালে পাওয়া যাচ্ছে এগুলো কোথায় পাওয়া গেল কে দিয়ে গেলাম এই সমস্ত ফল ফ্রুট তোমায় কোথায় পাও কোথেকে আল্লাহর কাছ থেকে চলে আসে আল্লাহ আল্লাহতালার কত কর্বত হাসিল করলে মানুষের এইরকম একেবারে আল্লাহ তালা তার রিজিকের জিম্মাদারি আসমান থেকে গ্রহণ করেন তারপর তিনি আরো অ্যাড করলেন ইন আল্লাহ যে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ এত পরিমান আল্লাহ এই উপলক্ষে ইমাম ইবনে কফির রহমতুল্লাহ আলাই হাজরত ফতে মারাদ একটা ঘটনা বর্ণনা করেছেন সেটা হচ্ছে নবী করিম সাল্লাম একদিন খুব অভুক্ত হয়ে গেলেন ক্ষুদার্থ হয়ে গেলেন খাবার নাই নেই ঘরে কোনো জীবীদের ঘরে খাবার নেই ঘরে ফাতে মারা দিয়ে ঘরে তার ঘরে কিছু পাওয়া যায় কিনা আসা পরে বললেন আহ ইয়া বুনাই হাল এ দেখে সেই আকুল হুফাই নিজা যে মা তোমার ঘরে কোনো খাবার আছে আমি খুব ক্ষুদার্ত হয়ে গেছি কলা তলা ইয়ারাসুল্লাহ কিছু তো নাই দিতে পারছেন আপনাকে ঘরে খাবার নেই তিনি চলে আসলেন কি করা যাবে আর আল্লাহ তিনি আসার পরে একজন মহিলা তিনি তার ফাতেমা রাজি আল্লাহ কাছে কিছু দুইটা রুটি আর বড় এক পিস গোস্ত পাঠিয়ে দিলেন একটা পাত্রে তো তিনি এই গোস্ত আর রুটি পেয়ে খুশি হয়ে গেলেন হাসান বা হোসেনকে পাঠিয়ে দিলেন যে তোমার নানাকে নিয়ে আস তারপরে নানা আসলেন এসে বললেন যে আলহামদুলিল্লাহ খাবার পাওয়া গেছে আমি রেখে দিয়েছি আপনি আসার আগ পর্যন্ত এই পাতিলে খাবার আছে আমরা খেতে বসি তো ফাতেম আলাদা পাতিলের যে ঢাকনি ছিল লিড ছিল এটা খুললেন খুলে দেখেন যে খাবার তিনি প্রথমে দেখলেন এখন তো খাবার অনেক পাতিল ভর্তি হয়ে গেছে খাবারে একদম ভর্তি নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন মিন আইন আল্লাহ কি হ্যা বুনাইয়া যে মা এটা পেলে কোথায় মাশাল আল্লাহ এত খাবার আসলো তিনি জবাব দিলেন হুয়া মিন আইন আল্লাহ আল্লাহর থেকে আসছে ইন্দারেসাব এই আয়াতের লাইনে কথা বলে দিলেন যে আল্লাহ আল্লাহ বললেন আর বললেন তোমাকে আল্লাহ তালা বনি ইসরাইলের নেতৃত্বের আসনে রাখা যে মহিলাটি আছে মানে যাকে আল্লাহ তালা সবচেয়ে উঁচু স্নান দিয়েছিলেন বনি ইসরা সেই মহিলা তার মতেই তোমাকে আল্লাহ তারা কথা বলার তৌফিক দিলেন তুমি মারিয়ামের মতো তাকে জিজ্ঞাস করা হলো যখন হে মারিয়াম এই খাবার কোথ থেকে আসে তোমার কাছে তিনি বলে দিলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে চাইবিনা হিসাবে দান করেন তুমি তার কথাই রিপিট করে ফেললে এরপরে নবী করিম নিজে খেলেন তারপরে খাবার আর শেষ হয় না ওনার পরিবারের বাকি ওনার বিবেদে সবার পাঠালেন তাও খাবার শেষ হয় না এরপরে অনেক প্রতিবেশীকে বিলানো হল আল্লাহ রকম এই যে বরকত এত লোকে খেতে পারে এটা হিসাব যাই হোক এরপরে এখানে যেটা আসলো যে মারিয়াম আলাহ ইসলামকে আল্লাহ রিজিক দিতেন তার কাছে পাঠিয়ে দিতেন আল্লাহর পক্ষ থেকে জান্নার থেকে নিজে চলে আসত এটা দেখে যে মারিয়ামকে আল্লাহ তালা গাইবি কুদরতের জান্নার থেকে খাবার পাঠিয়ে দিতেন আল্লাহর এত অপূর্ব ক্ষমতা কুদরতের প্রকাশ আমি দেখতে পেলাম যদি ইমান তো ওনার কোনো কম ছিল না সবসময় আছে কিন্তু দেখার পরে ওনার ইমানটা আরো বেড়ে গেল আল্লাহর কুদরতের প্রতি এইটা দেখে তিনি আল্লাহ তাল্লা কাছে দরখাস্ত দেওয়া শুরু করলেন কে জাকারিয়াল ইসলাম এখানে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে জাকারিয়া তার রবকে ডাকলেন তার কাছে দরখাস্ত দিলেন হে প্রভু আপনি যিনি এই মারিয়ামকে এভাবে খাওয়ার নি দিতে পারেন আল্লাহ আপনি চাইলে তো আমাকে সন্তান দিতে পারেন আমি তো নিসন্তান থেকে গেলাম ইন্নাক আপনি তো দোয়া শুনেন আল্লাহ আপনি আমার মনের কথাটা কবুল করেন আল্লাহ তিনি আল্লাহর কাছে এই দরখাস্ত দিলেন রব্বি হাবলি মিল্লা ইন্না কাসমা যাদের সন্তান এখনো আসেনি তা আমরা তারা এই দোয়াটা করতে পারি না আল্লাহ কাছে আপনি যখন দোয়া করবেন তখন কথা মনে করেন কুদরতের কথা তাদেরকে আল্লাহ দিয়েছেন তো আপনি আয়াত থেকে এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন তাদের সন্তান এখন আল্লাহ তাল্লাহ দেননি এটা ধরে আল্লাহর কাছে বলেন রব আল্লাহ আপনি আমাকে ভালো সন্তান সন্ততি দান করেন্লা তার কাছে তিনি নামাজের হালতে আছেন নামাজের মধ্যে দোয়া করছেন নামাজের মধ্যে দোয়া করা যায় সজ্জার মধ্যে দোয়া করা যায় তখন ওনার দোয়া এ শুনে ওই সময়ই আল্লাহর পক্ষ থেকে ফের কাছে চলে আসলো তিনি তখন নামাজে দিয়ে। ওই সময় জাকার তার নিজের কক্ষে নিজের কামরায় নিজের ইবাদতের হুজরা খানায় বসে আল্লাহ তালা কাছে তিনি নামাজের রত আছেন আল্লাহ তালা আপনাকে ইয়াহিয়া নামক সন্তান দেওয়ার সুসংবাদ দিচ্ছেন আল্লাহ সহকারে খবর দিচ্ছেন আল্লাহ আপনাকে সন্তান দিবেন তা নয় ইয়াহিয়া নামক সন্তান দিবেন নামও আল্লাহ রেখে দিয়েছেন ওকে আল্লাহ তালা নিজে নাম রেখে দিয়েছেন তাই আরো কনফার্ম হয়ে গেল যে সন্তান যে আসবে নাম টাম ঠিক করে আল্লাহ তালা দিয়েছেন তাতে আর কোন সন্দেহ থাকার কথা আছে কনফার্ম করে দিলেন ইনী কবে সুসংবাদ তারপরে শুধু তাই নয় আরো সুসংবাদ আছে মো সদ্যাম্বিকমাতি হিম দে তোমাকে শুধু একটি সন্তানই দেব না তাকে আমি বানাবো সে আল্লাহর কালিমার স্বীকৃতি দেবে এবং সে হবে সাইয়েদ সম্মানিত নেতৃত্বের পজিশনে থাকবে সে হবে অত্যন্ত পবিত্র চরিত্রের অধিকারী নারীদের থেকে তার চোখ মুখ এবং তার সব কিছুকে সে ফিরিয়ে নেবে ওয়ান এবং অত্যন্ত নবীদের তিনি অন্তর্ভুক্ত হবেন কত বড় সুসংবাদ খালি একটা শুধু সন্তান হওয়া সুসংবাদ নয় এই সন্তান নবী হয়ে যাবেন এত বড় সুসংবাদ আল্লাহ তাকে দিয়ে দিলেন তার নাম রেখেছেন ইয়াহিয়া ইয়াহিয়া মানে যিনি জীবিত থাকেন বা জীবন জীবন্ত হয়ে যান তো এর অর্থ নামটার অর্থ হচ্ছে যিনি ইমানে ইমান দ্বারা জীবন্ত হন যিনি ইমানকে জীবন্ত করেন এইরকম নাম ওনার অর্থটাই এসেছে আর মুসাদ আল্লাহ আল্লাহ তালার কালিমার তিনি স্বীকৃতি দেবেন সত্য তার সাক্ষী হবেন তার অর্থ এই যে যে আরেকজন আল্লাহর হক নবী এটাকে সার্টিফিকেটও দিবেন সার্টিফাই করবেন লোকদেরকে বলবেন এই ইয়াহিয়া আলহ সালাম ওনারা সমসাময়িক ছিলেন কোন কোনো রেওয়ায়তে ইয়াহিয়া আলাহিসাম একটু সিনিয়র ছিলেন আর ঈশা আলাহিসাম ওনার একটু পরে এসেছেন কিন্তু আল্লাহ তালা উলুল আজমিন বড় নব করেছেন কাকে ঈশা আলাহিসকে এবং সেটাকে তিনি সাপোর্ট করেছেন এবং অ্যাসিস্ট করেছেন সহযোগিতা করেছেন এবং লোকদেরকে ঈশা আলাইসালামের পক্ষে দাওয়াতি কাজ করেছেন ইয়াহাইলা এটা হচ্ছে যিনি আল্লাহর কালিমার সত্য তার সাক্ষী হবেন এই কথাটা অর্থ আর সৈয়দ অর্থ হচ্ছে সৈয়দ আনফিল শরীফ সৈয়দিহি চরিত্র অত্যন্ত মাধুর্যময় হবে সুন্দর হবে আকর্ষণীয় দেওয়ার মতো ক্ষমতা থাকবে এমন পর্যায়ের উঁচু মানের সন্তান হচ্ছেন ইয়াহিয়া আলহ সাল্লা হাসুর শব্দের অর্থ যে যিনি আল্লাহ দিলাই নারীদের ব্যাপারে তার কোন আকর্ষণ থাকবে না আল্লাহ এভাবে তৈরি করেছেন আর অন্য একটি মাসুমুন মিনাল হচ্ছে মাসুমন কাদ কোন ধরনের খারাপ চিন্তা এবং খারাপ নজর অথবা খারাপ কর্ম এগুলো সবগুলো থেকে আল্লাহ তালা অনেক পাক সাপ এবং পবিত্র করবেন এই গ্যারান্টি আল্লাহতালা দিলেন যে এমন সন্তান তোমাকে দেব ওনাভিমিনা সাল নবুয়ের বসারত আল্লাহ তালা দান করলেন এই সুসংবাদ পাওয়ার পরে ইয়াহি আল জাকার ইয়াল্লাম খুবই খুশি এখন খুশি যে এখন চিন্তা করলেন নিজেও বুড়ো হয়ে গেছেন স্ত্রী বুড়ো হয়ে গেছে এখন বুড়ো মানুষ থেকে বাচ্চা হবে কেমন তার কারণ হয়েছিল। বাচ্চা হওয়ার জন্য যে বয়স সেই বয়স বহু আগে উনি তো পার করেছেন করেছেন ওনার স্ত্রীও পার করে দিয়েছেন এন এ অবস্থাতে এত বুড়ো বয়সে তো কারো বাচ্চা হয় না এটার সমাধান কি তিনি এখন আল্লাহ কাছে বললেন কলা আল্লাহ বাচ্চা হবে কেমন আমি হয়ে গেছি আর আমার স্ত্রী একেবারে বন্ধা বুড়ো আর যাতেও বন্ধা এখন হবে কেমনি বাচ্চা কলা কদালি কাল্লা হুইয়া ফালু মায়া আল্লাহ তাল্লা বললেন যে এভাবে আল্লাহ যখন চান তিনি করে ফেলেন তিনি কি বলেন কুন একটি শব্দ বলতে এখন বলে যে আল্লাহ আপনার কথা তো এখানে করছি সব ঠিকই যখন বাচ্চা হওয়া মানে স্ত্রী কনসিভ করবে প্যাটে বাচ্চা হাসবে একটু সাইন যদি দেখান আমাদের আরো খুশি লাগবে তাহলে আমাদের কনফিডেন্স আরো বেড়ে যাবে ঠিক আছে ইল্লা ঠিক আছে যখন তোমার স্ত্রী কনসিভ করবে প্যাটে বাচ্চা গর্বের ভ্রূণ ধারণ করা শুরু করে দিবে তখন তোমার স্ত্রী দেখবে যে হঠাৎ করে তিন দিন আর কথা বলতে পারে না জবান বন্ধ হয়ে গেছে এই নয় অসুখের কারণে যাবার বন্ধ হয়ে গেছে যেটা অনেক সময় চাকরাতের হালতে ঘটে মহতের আগে ঘটে কোনো কারণে ঘটে এরকম কিছু না সব ঠিক আছে দেখবা তখন মনে করবা তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসার কাজ শুরু হয়ে গেছে ইল্লা রমজা তার কথাবার্তা কিছুটা থাকবে না শুধু ইশারা করবে সাইন ল্যাঙ্গবে শুধু ববার ইসারায় কথা বলে এরকম করবে বেতারি কথা আর বলতে পারবে না তিন দিন তিন দিন পরে আবার ঠিকই কথা বলতে পারবেন এ বেকার আর হে জাকার ইয়া তোমার রবকে বেশি করে ভিকের করা বেশি করে ডাক আর সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবি বেশি করে কর সকাল সন্ধ্যায় আল্লাহ সন্ধ্যার আল্লাহটা খুব বেশি জরুরি সকাল সন্ধ্যার তাসবী কেন অন্য সময় তাসবির তুলনায় সকাল সন্ধ্যার তাসবিরে এত গুরুত্ব কেন আসছে সকাল সন্ধ্যার জেকের এত গুরুত্ব কেন আসছে কারণ শয়তানায় যারা এবাদাত করে তারা সূর্য উঠার সময় আর ডুবার সময় তারা কি করে এবার করে সেরে কালাদের এই সময় এবাদাত হয় আর তখন এই সময় আল্লাহকে ডাকবে গদু আসালে সুন্দর সুন্দর দিকের দ্বারা আল্লাহকে ডাকবে দিনের শুরু আল্লাহর দিকের দ্বারা হোক রাতের শুরু আল্লাহর দিকের দ্বারা হোক এটা শুধু এই কথাটা ওনার জন্য খাস করে বলা হয়েছে কিন্তু অন্যান্য আয়াতে। এবং বহু সংখ্যক হাদিস আমাদেরকে সকাল জন্য অনেক সুন্দর সুন্দর দিকের আল্লাহর পক্ষ থেকে নবী করিমের কাছে আল্লাহ তালা নিয়ামত পাওয়ার জন্য দোয়া করা পেলে আদায় করা। সকল অবস্থায় বেশি করে আল্লাহকে ডাকতে পারা মানুষের জীবনের সবচেয়ে বড় কামিয়াবি আল্লাহ তালা কথাই নসীহা করলেন হাজর জাকারিয়া আলহামকে তো জাকারিয়া আলোচনা চলছিল আসলে কার মারিয়াম আল্লাহ তার মায়ের কথা কথা চলে আসলো কার্লাম কারণ হয়ে গেছে এইদমে সেই কথা আল্লাহ তালা এখানে ঢুকে দিলেন এখন আবার ব্যাক টু মারিয়াম আল্লাহাম যে তিনি আল্লাহর ঘরে ইবাদত করছেন আল্লাহ তালার নিয়ামত পাচ্ছেন আল্লাহ তালার রিজিক পাচ্ছেন আবার ওই দিকে আসছে এই এবাদত করা অবস্থায় একদিন ফেরেস্তা ওনার কাছে চলে আসলেন আলা এসে বললেন যে হেমারিয়াম আপনাকে আল্লাহ তালা বাসাই করেছেন মনোনীত করেছেন এবং আপনাকে পবিত্র করেছেন এবং সমস্ত বিশ্ব মহিলাদের প্রতি আল্লাহ তালা আপনাকে অত্যন্ত উঁচু সান দান করেছেন এইগুলো কিছু ভূমিকা চলছে এবং এই কাজে তিনি যেন আরো কন্টিনিউ করেন এগিয়ে যান তাকে আরো উৎসাহ দেওয়ার জন্য পরে আয়াতে বলছেন হেমারিয়াম বেশি করে আল্লাহর এবাদত করেন উকনুতি কুনুত ওয়সযুদি আল্লা সে বেশি করে করেন ওয়ার আল্লা রুকু বেশি করে ওনাকে এ বাদাতে আরো বেশি করতে বললেন আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে একজন মোমেন যখন তার এ বাদাতে একটা ভালো পর্যায়ে আসে তিনি ওখানেই থেমে থাকবেন না কি করবেন আস্তে আস্তে আরো উপরের দিকে যাবেন আরো যেতে থাকবেন আরো অগ্রসর হতে থাকবেন সে উৎসাহ দিল উৎসাহ দিল এরপরে কথা শেষ হয়নি কথা আরো বাকি আছে একটু পরে আসছে আল্লাহ তালা ফাঁকি দিয়ে এখন নবী করিম সালাম বলছেন এই যে আলোচনা করছি আমি আপনাকে ইতিহাস বলছি মারিয়াম আল্লাহ ইসলামের কথা তার মার কথা তার রিজিক পাওয়ার কথা জাকারিয়া আল্লাহামের দোয়ার কথা তার ছেলে সন্তান ইহিয়ার কথা এগুলো কি মিন আমলি এগুলো সব হ্যাঁ আপনি তো ওদের কাছে ছিলেন না তখন ওই জমানায় ছিলেন না ওগুলো দেখেন ইদিউল কু আলাম আহম আই তারা যখন পানিতে তাদের কলম নিক্ষেপ করছিল যে কে মারিয়ামের জিম্মাদারি গ্রহণ করবে সেগুলো যখন তারা কলম নিক্ষেপ করছিল ওগুলো আপনি দেখেননি ওমায় কুন্তিমুন তারা যখন একে অপরের সঙ্গে কম্পিটিশন করছিল একে অপরের সঙ্গে ঝগড়া করছিল যে কে তার দায়িত্ব নিবে আপনি তখন সেখানে ছিলেন না এখন হজরত মারিয়ামকে যখন মা নিয়ে আসলেন দেখো আল্লাহ তালা আমাকে আমি যে নিয়ত করেছি তাকে এই ঘরের ইবাদতের জন্য এখন তোমরা একজন পুরুষ দায়িত্ব নিতে হবে কে নেবে এখন সবাই কেউ ছাড় দেবে না সবাই বলে আমি নেব আমি নেবো আমি নেবে দায়িত্ব এখন কি করা যায় এখন আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সলা আসলো বা তারা নিজেরাই ফয়সলা করলো তারা বললো যে ব্যক্তি এই যে ওখানে নাহার উর্দুন নামে পাশেই জর্ডান রিভার জর্ডান নদী ছিল যে সেখানে গিয়ে তোমরা যারা যারা চাও এ দায়িত্ব গ্রহণ করতে এই ফজিলতের অধিকারী হতে এই মর্তবার অধিকারী হতে তোমরা সবাই কলম নিক্ষেপ করা তারা সবাই ছিল এই তাওরাত কিতাব লেখনের কাজ করত। তারাই বললো যে আমরা এই কয়েকজন ছিল তারা সবাই এই দায়িত্ব নেবে জাকারিয়াম সহকারে বাকিরা সময় নেবে কেউ ছাড়বে না কেউ কাকে ছাড় দেবে না তখন বলা হলো যে এখন যারা যারা ইচ্ছুক তোমরা সবাই কলম তোমাদের এই নদীতে ফেলো যার কলমগুলো নদীর পানি টানি ভেসে চলে যাবে বা ডুবে যাবে তারা ফেল করলো যে কলমটা দাঁড়িয়ে থাকবে ওই কলমের মালিক দায়িত্ব পাবে সবাই কলম নিক্ষেপ করলো কলমটা স্রোতের মোকাবেলা দাঁড়িয়ে আসে তো সেটা হচ্ছে যখন ঝগড়া করছিল মানে সবাই ঝগড়া বলতে এখানে মানে কেউ ছাড় দেবে না এইয চলছিল আর যখন পরামর্শ হলো বা পক্ষ থেকেও ইঙ্গিত আসলো যে করম ফেলে দাও যার করম আটকে থাকবে যখন তারা কলম নিক্ষেপ করছিল আপনি এগুলো কিছুই দেখেননি এগুলো আমি আপনাকে বলছি এটা তারা বোঝানো হলো ইহুদি খ্রিস্টান বংশের যারা এই নবী নবী হক না দেওয়া হচ্ছে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম যদি নবী না হন এই সমস্ত গাইবের খবর উনি কেমনে পান উনি তো ইতিহাসের বই পড়েননি তখন এরকম ইতিহাসের বই পাওয়া যায় যেন মার্কেটে উনি জানেন কেমনে এগুলো এই কাহিনী বলে আল্লাহ তালা ইহুদ্দিন আসারা এবং মুসেকদের কে মক্কার মেসেজ দিলেন এই নবী হক নবী এখনো তোমাদের সন্দেহ থাকবে নাজরানের যারা খ্রিস্টান এসেছিল নবী করিম সাল্লা সঙ্গে গরম পানি যে ইসা আল্লাহলামের পক্ষ দাবিদার নাজরানের খ্রিস্টানরা এই ওই সময় তো তোমরাও ছিলেন না আল্লাহ নবী ছিলেন না এই যে নাজিল হলো এই সমস্যা কাহিনী এগুলো উনি জানলেন কিভাবে তার মানে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হওয়ার পরিষ্কার দলিল মারিয়াম আলাইসালামকে আল্লাহতালা আল্লা নিসাইল আলমিন এ আগের আয়তে বলা হয়েছে যে তাকে বিশ্বের মহিলাদের উপরে আল্লাহ তালা বাসাই করে নিয়েছেন নিসাইল আলামীন এখন তিনি কি বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত সবার মধ্যে শ্রেষ্ঠ কি না নাকি ওনার জমানার মধ্যেই তিনি শ্রেষ্ঠ এটা নিয়ে অনেক আলোচনা হওয়ার পরে মধ্যে সর্বশ্রেষ্ঠ তাকে এটার ব্যাপারে কোন সন্দেহ নাই কিন্তু সারা দুনিয়ার মহিলাদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ এইটা কনফার্ম হওয়াটা ডিফিকাল্ট আছে কারণ এই উপলক্ষ্যে একটা হাদিস এসেছে রসুল্লাম বলেছেন খাই ইহা মারিয়াম বিনতে ইমরান মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা হচ্ছেন মারিয়াম মানে ইমরানের কন্যা মারিয়াম মা এক নম্বর ও ইহা খাদি জাবিনতে খুয়াইলেদ এবং মহিলাদের মধ্যে শ্রেষ্ঠতম যিনি তিনি হচ্ছেন খাদি জাবিনতে খুয়াইলেদ মানে ওনার বিবি আমাদের মা আনহা। এখানে কয়জন সর্বশ্রেষ্ঠ পাওয়া গেল দুইজন এখানে চারজন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসনের অধিকারী একজন হচ্ছে মারিয়াম বিন তান যিনি ইসা আলসালামের মা দুই নম্বর আসিয়া ইমরান ফেরাউন ফেরাউনের স্ত্রী তিন নম্বর হচ্ছে এসেছে কাবুলা মিনার রিজা আলী কাহির পুরুষদের মধ্যে অনেকে বড় কামালিয়ত অর্জন করেছেন খুব উঁচু দ উঁচু লেভেলে পৌঁছেছেন অনেক লোক অনেক পুরুষকে আল্লাহ বহু উঁচু জায়গায় পৌঁছে দিয়েছেন অনেকেই পায় নাই পেয়েছেন কে ফের বিবি আসিয়া আর ইমরান এর মারিয়াম এই দুইজনের কথা বলে তারপরে তিন নম্বরে বলছেন ওই খাবারটা সবচেয়ে দামি খাবার যেমন আমাদের খাবারের মধ্যে একটু বিরিয়ানিটা একটু টপ লেভেলে চলে যায় তাই না তো ওনাদের সমাজে সারিদটা ছিল গোস্ত আর রুটি রুটি গোস্ত পাকিয়ে তার মধ্যে রুটিকে এভাবে একটু বিছিয়ে দিয়ে তারা একটা খাদ্য তৈরি করে তার নাম হচ্ছে সারিদ এটা হচ্ছে টপ মেহমান দাঁড়ি তিনি বললেন আয়েসার প্রদূষণ হচ্ছে অন্য মহিলাদের তুলনায় যেভাবে সারিদ নামক খাদ্যটার প্রদূষণ সব খাবারের তুলনায় এখানে আয়সার দেরানো কথা সানো চলে আসলো তাহলে আগের হাদিস সবগুলো হাদিস মিলারে দেখা যায় পাঁচজন পাওয়া যায় আয় সারা চার চারজনের পরে তিনি অন্যভাবে অ্যাড করেছেন এরপরে এখানে আয়াত এসেছে অকনুতি কুনুত করা হে মরিয়াম তুমি এ কুলুত শব্দের অর্থ কি আমরা দোয়া কুনুত পড়ি ঠিক না কুনুত না জেলা পড়ি ওই এক জায়গা থেকে এসেছে কুলুত হচ্ছে আল্লাহ তালার এবাদতে খুব করে খুসু খুব করে মনোযোগ দেওয়া كما يقولون <تصفيق> أنه عبادته أكدام نبدي تخوى أولوشو تناتاكا سوربدا عبادته المعنى مانوشي كتنية باشا باشا كورا شدوك پلية الله عبادته دانية جوا هذا هو كنود أبن أمون باب عبادت كورا خوش و خضور شاته جاء الله تعالى كي حاضر ناظر مانوشي كوري باندا جاء عبادته كوري قد أفلاح المؤمنون الذين هم في صلاتهم خاشعون هذا هو كنود তোমরা করো যে আল্লাহ করতে গিয়ে নিবেদিত কি করলেন সুসংবাদ দিলেন ওই কথা ছিল মাঝখানে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন এগুলো সব এবাদতের খবর মরিয়ম আল্লাহ কাহিনী এখনো শেষ হলো না আবার আসছেন আল্লাহ তালা মরিয়ম আলাহ সালামের খবর ফেরেস্তা এসে কি বলছেন এখন ইকালাতিল মালায়েকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউওয়াস্সিরুকি বিকালিমা ফেরেশতারা এসে তখন বলল হে মারইয়াম আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন একটি কালিমা আর একটি শব্দ তিনি বলবেন আপনার কাছে সেই কালিমাটা হবে মিনহু ইস্মুল মাসিহ ঈসা ইবনে মারইয়াম আল্লাহর শিকুন কালিমার কারণে আর তার নাম হবে আল মাসিয়ার ওয়াজি তিনি হয়ে যাবেন দুনিয়ার মধ্যে তার ওয়াজি হয়ে যাবেন তিনি তিনি সম্মানিত হয়ে যাবেন তার চেহারা অত্যন্ত উজ্জ্বল আলোকিত হবে দুনিয়া এবং আখেরাতে তিনি অত্যন্ত শানদার পজিশন পাবেন এবং আল্লাহ অন্তর্ভুক্ত হয়ে যাবেন একদম শিশু বয়সে একটি বড় হওয়ার পরেও তিনি কথা বলবেন এবং তিনি নেকাটদের অন্তর্ভুক্ত হবেন কলায়লি ওয়ালা দুমি বাসার তিনি বলে পুরুষ স্পর্শ করেনি সন্তান হওয়ার জন্য যে পুরুষের সঙ্গ নিতে হয় এটা তো কখনো নি আল্লাহ তখন তিনি বললেন এরকমই আল্লাহ যখন চান যা চান তা তিনি করেন তিনি বলেন এই খবর আরো খবর আরো পরিচয় আল্লাহ দিচ্ছেন ফেরিস্তার মাধ্যমে আলিমহুল কিতাবল হেকমা ও তাও রথ অল ইঞ্জিল এই সন্তানকে নবী বানাবেন তাকে কিতাব শিখাবেন হেকমাত শিখাবেন তাও শিখাবেন ইঞ্জিল শিখাবেন ও রাসুলানী ইসরা অনেক খবর অনেক পরিচয় আল্লাহ তালা দিয়ে মারিয়াম আলাহিস করছেন এই একটা অদ্ভুত ঘটনার জন্য একটা বিশাল কাণ্ডের জন্য তিনি যেন রেডি হয়ে যান এই খবরটা ওনার জন্য একটা বিরাট খবর এই খবর তিনি কিভাবে দুনিয়ার মানুষের কাছে পৌঁছাবেন কে তাকে বিশ্বাস করবে কে অবিশ্বাস করবে তিনি মহা দুশ্চিন্তায় পরে যাবেন এই জন্য আল্লাহ অনেক পরিচয় দিচ্ছেন যে সন্তান কি এক মহা নিয়ামত দেব তাকে উৎসাহিত করছেন যাতে করে তার ওই দুঃখ কষ্ট মানুষের পক্ষ থেকে যাতনা এগুলা হালকা হয়ে যায় এই সন্তানকে গ্রহণ করার জন্য তা তিনি তৈরি হয়ে যান সে কাহিনী আমরা আগামী সপ্তাহে শুনব আরো বিস্তারিত